চলো মোরা মসজিদে যাই করব আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে যাই করব আয় নামাজ নামাজ আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ ওই যে শুনো জিনের কি সুমধুর ডা সকল থেকে নামাজ শ্রেয়ে দিচ্ছেন তিনি ওই যে শোনো মো আজনের কিছু মধুর ডা সকল থেকে নমশ্রে দিচ্ছেন তিনি ওই ডাকেতে দাও না থাকুক কাজ চলো মোরা মসজিদে সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে শান্তি মিলায় সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে যায় করব আদায় নামাজ নামাজ আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ নামাজ দেবে মুক্তিরো এক তার নীতি উঁচু নিচু থাকমে নাবে থাকবে সজনপ্রীতি নামাজ দেবে মুক্তির আলো এক তারিনী নীতি উঁচু নিচু থাকবে সীতি সবার মাঝে দেবে মোরা মসজিদে যায় করব দেয় নামাজ নামাজ আদায় শান্তি সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে যাই করবাদামাজ নামাজ আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ নামাজ হলো ধরার বুকে মুক্তির মোহনা যে পথে মিলবে তোমার আসল ঠিকানা নামাজ হলো ধরার বুকে মুক্তির মোহনা যে পথে মিলবে তোমার আসল ঠিকানা আসবে তো বেশ শান্তি ও সুখে ধরারি মাঝ চলো মোরা মসজিদে যাই করবো দেয় নামাজ নামাজ আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে যাই করব আয় নামাজ নামাজ আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ চলো মোরা মসজিদে যাই করবো আয় নামাজ নামাজ আদায় শান্তি মিলায় সুন্দর করে সমাজ